মানবতার সমাধান সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু ইহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত পৃথিবীর দূরের কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি যুবকদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান যুব সমাজের দায়িত্ব ও কর্তব্য বর্তমান যুব সমাজ একটি দেশের জন্য যেরকম প্রাণ শক্তি ঠিক সেরকম যুব সমাজের মাঝে যখন কোনো বিশৃঙ্খলা অথবা তাদের ভিতরে যখন কোনো হতাশার সৃষ্টি হয় ক্ষেত্রবিশেষ বিশেষে যুবকেরাই সেই দেশের জন্য অনেক অঘটনের কারণও হয়ে দাঁড়ায় পবিত্র ইসলাম যুবকদেরকে এক ভারসাম্যপূর্ণ শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে যেখানে একদিকে যেরকমভাবে তার জীবন যৌবনকে মূল্যায়ন করেছে তার জন্য চমৎকার কর্মসংস্থানের উপদেশ দিয়েছে আবার সেই সাথে তার এই দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হলে সেখানে কী ধরনের আচরণের উপদেশ দিয়েছে সেই বিষয়গুলো পবিত্র ইসলামের ভিতরে সুন্দরভাবে আলোচিত হয়েছে नेसान शेख अमान मदानीकुम एस प्रफेसर डर मुहम्मद लुकमान हसैनुम्ला এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ এই পর্বটিও আমি সঞ্চালনের দায়িত্ব পালন করছি আমরা যুবকদের সমস্যা এবং সেই সমস্যাগুলো সমাধান এবং বিশেষ করে যুবকদের কর্মসংস্থান এবং হকের উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকার জন্য যে আলোচনাগুলো উপস্থাপন করেছি এই আলোচনার সার সংক্ষেপের আলোকে আমরা যদি বলি যে হক প্রতিষ্ঠিত করতে গেলে আদায় করতে গেলে সেখানে আমাদের প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে এই ক্ষেত্রে একজন যুবক কিভাবে তার এই প্রতিকূল অবস্থাটিকে মোকাবেলা করবেন আমি এই বিষয়টার উপরে আলোকপাত করার জন্য আমাদের শাহ অলিউল্লা সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি আসলে যুবক তার জীবনের শ্রেষ্ঠতম সম্পদ আর আমানত দিয়ে নিজেকে গড়ে পরিবার গঠন করে দেশ আর জাতি গঠন করে এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব ঠিক যখন আঞ্জাম দিতে চাইবে তখন অনেকগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আর এই প্রতিবন্ধকতা কিভাবে করআন আল থেকে যদি আমরা এক এক করে দেখি তাহলে করআন আল করিমের সর্বশেষ যে সোরা সুরাত আন্নাস এই সুরাতের আব্বুল আলমিন বলেছেন ভালো কাজে কল্যাণ কাজে ন্যায় একজন যুবককে সবচেয়ে প্রথম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে খান্নাস খান্নাস কোথায় সুরা এর মধ্যে রব আমিন বলেছেন দুই নম্বর প্রতিবন্ধক হল হাসেদু হিংসু আর ওই একশো তেরো নম্বর সুরাতে তৃতীয় আরেকটি প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে তা হলো লাগায় লাগাযা না যারা করে ধ্বংস করে দেওয়ার জন্য এটা হল আলী কেরিমের পিছন দিক থেকে আমরা দেখলে একশো চোদ্দ নাম্বার একশো তেরো নম্বর তারপর যদি আরো সামনে আগাই তাহলে দেখতে পাই নবুলা আলামী সুন্দর করে বলেছেন এই পৃথিবীতে सत्य ध्वस कर प्रतिक्रे शत्रुता करतान राबी धारा भाषु प्रत्येक नबीर जन् शत्रु शयतान रा शयतान कदम करीम একটা যুবক যখন সত্য প্রতিষ্ঠায় ব্রতি হতে চাইবে খান্নাস তাকে বাধা দেবে গিটে ফুকদানকারী জাদুটুনা তাকে প্রতিহত করতে চাইবে হিংসা তাকে আটকে রাখতে চাইবে मानुषयते सत्य के, के, ना। के ध्वस कर चेष्टा जुन करुवक के आर সত্য ন্যায় এবং কল্যাণের টার্গেট পূর্ণ করতে গিয়ে বাধা দেবে স্ত্রী আমাদের কলিজার চেয়ে আপন আমাদের যাকে পবিত্র বলে নিজে আয়াত নাজিল করেছেন কিন্তু তার বিরুদ্ধেও অপবাদ দেয়া হয়েছে সুতরাং একজন যুবক लक्ष्य ठीक लक्ष्य ठीक थे উপরে চলতে গিয়ে যে যুব সমাজ বাধার সম্মুখীন হয় এই ক্ষেত্রে আল্লাহ সুবাহ কি ধরনের আচরণ নীতিমালা অবলম্বন করার জন্য আদেশ করেছেন আল্লাহ সবচেয়ে। পরিমাণের দিক দিয়ে দ্বিতীয় নম্বর ছোটর দিক দিয়ে দ্বিতীয় নম্বর সুরা যেটা সুরাতুল আসর সুরাতুল আসরের মধ্যে আল্লাহ আল্লাপাক খুব চমৎকার করে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম লাফি ই সমস্ত মানুষ ক্ষতির সম্মুখে যেমন ক্ষতির কথা ভাই বললেন ইল্লা দিন আমানু আমিলুস আলেহাত যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে ইমান থাকতে হবে ক্ষতি মোকাবেলা করতে হলে ও আমিল উৎসালে হাত ভালো কাজ হতে হবে ইমান এবং ভালো কাজের সাথে একটি দারুণ সম্পর্ক আছে সম্পর্কটা এমন বলতে পারি একটি সংখ্যা এবং একটি শূন্য সংখ্যা না থাকলে শূন্যের কোনো দাম নেই ইমান না থাকলে আমলের সালেহের কোনো মূল্য নেই আর আমলের সালে শুধু সংখ্যা যদি থাকে শূন্য যদি না থাকে তাহলে তার দৃষ্টান্ত আমরা এভাবে দিতে পারি একটি গাড়িতে একটি সাইকেলে মোটর সাইকেলে সোয়ার হওয়া এবং চালানো চালাতে থাকলে থাকা সম্ভব হবে না চালালে পড়ে যেতে হবে তো ইদিনা আমানু এক নম্বর ইমান দুই নম্বর আমিলুসলে সৎ কর্ম তারপরে যখনই বাধা বিপত্তিগুলি আসতে থাকবে অতাওয়া সাউবিল হক ন্যায় ও নিষ্ঠার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং পারস্পরিকভাবে সে ব্যাপারে সহযোগিতা পরামর্শ আন্তরিকতার সাথে তার পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে চতুর্থ নম্বর অতাওয়া সাউবিল সাবর এবং চূড়ান্ত ধৈর্যের পরামর্শ দিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য সম্পর্কে আমরা জানি সবর তিন প্রকার আসাবরু আলা তিল্লা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যে সমস্ত বাধার সময় ধৈর্য করা আসবরু আমায় থেকে বেঁচে থাকতে গিয়ে সবুর করা আমরা অনেক যুবকের খবর জানি যারা সুদী ব্যাংকে চাকরি করবে না সবুর করেছে আল্লাহ রাবুল আলমিন তাদের জীবনের মধ্যে বরকত দান করেছে দেখা গেছে ছোট্ট একটি ব্যবসা করতে করতে অনেক দূরে এগিয়ে গেছে তিন নাম্বার হলো আসাবরু আলা আকদারিল্লা আল্লাহর ফয়সালাকে হাসি মুখে মেনে নেওয়ার মধ্যে সবুর করা ধৈর্য ধারণ করা যারা আল্লাহর ফয়সালাকে মেনে নিয়েছে আমরা এমন একজন যুবক ইমামের খবর জানি যে ইমাম সাহেব লাঞ্ছিত হচ্ছিলেন সমাজের লোকদের কাছে মসজিদের ইমাম অথচ লাঞ্ছিত হচ্ছে তিনি চলে গেলেন বলেন তোমাদের এই গোলামীর চাকরি আমি করবো না সবাই তো ষোলো বছর লেখাপড়া করলাম চাকর হওয়ার জন্য চাকর শব্দের শেষে এই প্রত্যয় যোগ করিলেই চাকরি হয় তাই যুবক ভাইদেরকে আমরা বলতে চাই যে চাকরির ধান্দায় দায় সবসময় থাকবেন না চাকর শব্দের অর্থে শেষে যে ই প্রত্যয় যোগ করিলে চাকরি হয় চাকরিকে আমরা ইংরেজিতে বলি সার্ভিস সার্ভিস মানেই হলো সার্ভেন্টের কাজ আরবিতে বলা হয় খেদমা খেদমা মানে হলো খাদেমের কাজ এই যে খাদেমগিরি করার জন্য সার্ভিস করার জন্য আমরা ষোলো বছর আঠারো বছর বিশ বছর ৫০ বছর লেখাপড়ার টার্গেট কিন্তু স্বাধীন মুসলিম হওয়ার জন্য আমরা কি করেছি তাহলে স্বাধীন মুসলিম হওয়ার জন্য লেখাপড়া করতে হবে সবুর থাকতে হবে সেখানে ওতাওয়া সাহবিল হাককে ও সাহবিল সাবর আর সাবরু আলা আকদারিল্লা আল্লাহ তাক দিলের মেনে নিয়ে ইমাম সাহেব বেরিয়ে গেলেন চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় এই শশা বিক্রি করা শুরু করল বিক্রি করতে করতে একসময় দেখা গেল আল্লাহ তাক তিনি ধর্যের পরিচয় দিয়েছেন আমাদের মূল আলোচ্য বিষয়ের মূল বিষয়টা হচ্ছে যে যুবকরা হক কথা হক কাজ করতে গিয়ে যদি তারা প্রতিবন্ধকতার সম্মুখীন হন সেখানে অবশ্য তাদের শক্তি আছে যৌবন আছে তারা ক্ষিপ্ত হয়ে উঠতে পারেন এবং সেখানে একটা বিপর্যয় সৃষ্টি করতে পারেন তার চাইতে আল্লা হচ্ছে লোকমান এই যে সবর কিভাবে একজন যুবককে তার কর্মসম্পাদনের ক্ষেত্রে তাকে আর অগ্রগামী করে সফল করে আমাদেরকে একটু বুঝাই বলবেন আমি শেখ মাদানের কথাটা দিয়ে শুরু করতে চাচ্ছি একটা যুবক বা একটা চাকরি পাওয়া হওয়া উচিত না তাহলে হয় কি যে লেখাপড়া শেষে যখন সে চাকরি পাইলো না হতাশা আসে এবং একসময় কিন্তু তাকে বিপদগামী এমন ভাবে করে যে সে রাহাজানি করছে সন্ত্রাসী করছে তার দ্বারা এমন কোন অন্যায় কথাটা শুরু করতে চাচ্ছি না সত্য তো সবার কাছেই সেটা ভালো জিনিস কিন্তু সত্য যখন প্রতিষ্ঠা লাভ করতেছে তখন কারো কারো জন্য সেটা হয়তো সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে যে অন্যায় পথে ছিল যে বিপথে ছিল তখন সেই জায়গায় আমি আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসব আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের সঙ্গে আপনারা থাকবেন ইনশাল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 शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटी मुहम्मद सल्लामी मुक्त अबू हुरेरा रज सल्लाहु अलहल्लम प्रत्येक क्या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 সম্মানিত দর্শক শ্রোতা যুবকদের সমস্যা এবং সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করছিলাম এই যে হক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বা হকের উপরে চলতে গিয়ে যে বাধার হয় এই আল্লাপাক খুব চমৎকার করে বলেছেন বিসমিল্লাহ রাহিমান সমস্ত মানুষ ক্ষতির সম্মুখে যেমন ক্ষতির কথা ভাই বললেন ইল্লা দিন আমানু আমিল উৎস আলে হাত যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে ইমান থাকতে হবে ক্ষতি মোকাবেলা করতে হলে ও আমিলুস আলে হাত ভালো কাজ হতে হবে ইমান এবং ভালো কাজের সাথে একটি দারুণ সম্পর্ক আছে সম্পর্কটা এমন বলতে পারি একটি সংখ্যা এবং একটি শূন্য সংখ্যা না থাকলে শূন্যের কোনো দাম নেই ইমান না থাকলে আমলে সালেহের কোনো মূল্য নেই আর আমলের সোয়ারে শুধু সংখ্যা যদি থাকে শূন্য যদি না থাকে তাহলে তার দৃষ্টান্ত আমরা এইভাবে দিতে পারি একটি গাড়িতে একটি সাইকেলে মোটর সাইকেলে সোয়ার হওয়া এবং চালানো চালাতে থাকলে থাকা সম্ভব হবে না চালালে পড়ে যেতে হবে তো ইলা দিনা আমানু এক নাম্বার ইমান দুই নম্বর আমিলুসলে হাত সৎকর্ম তারপরে যখনই বাধা বিপত্তিগুলি আসতে থাকবে ও তাওয়া সা হাক প্রতিষ্ঠিত থাকতে হবে এবং পারস্পরিকভাবে সে ব্যাপারে সহযোগিতা পরামর্শ আন্তরিকতার সাথে তার পরামর্শ ভিত্তিক এবং ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য সম্পর্কে আমরা জানি সবর তিন প্রকার আলা আল্লাহিল্লা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যে সমস্ত আসুসিল্লা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 যে ইমাম সাহেব লাঞ্ছিত হচ্ছিলেন সমাজের লোকদের কাছে মসজিদের ইমাম অথচ লাঞ্ছিত হচ্ছে তিনি চলে গেলেন বলেন তোমাদের এই গোলামির চাকরি আমি করবো না সবাই তো ষোলো বছর লেখাপড়া করলাম চাকর হওয়ার জন্য চাকর শব্দ শেষে যোগ করলেই চাকরি হয় তাই যুবক ভাইদেরকে আমরা বলতে চাই যে চাকরির ধান্দায় সবসময় থাকবেন না চাকর শব্দের অর্থে শেষে ই যোগ করিলে চাকরি হয় চাকরিকে আমরা ইংরেজিতে বলি সার্ভিস সার্ভিস মানেই হলো সার্ভেন্টের কাজ আরবিতে বলা হয় খেদমা খেদমা মানে হলো খাদেমের কাজ তো এই যে খাদেমগিরি করার জন্য সার্ভিস করার জন্য আমরা ষোলো বছর 18 বছর বিশ বছর পঞ্চাশ বছর লেখাপড়ার টার্গেট কিন্তু স্বাধীন মুসলিম হওয়ার জন্য আমরা কী করেছি তাহলে স্বাধীন মুসলিম হওয়ার জন্য আমার লেখাপড়া করতে হবে সবুর থাকতে হবে সেখানে অতাওয়া সাহবিল হাককে অতাওয়া সাহবিল সাবর আর সাবরু আলা আকদারিল্লা আল্লাহ তাকদিরের ফয়সালাকে মেনে নিয়ে ইমাম সাহেব বেরিয়ে গেলেন চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় এই শশা বিক্রি করা শুরু করলেন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 একটা যুবক বা একটা মানুষ লেখাপড়া চাকরি পাওয়া হওয়া উচিত না তাহলে হয় কি যে লেখাপড়ার শেষে যখন সে চাকরি পাইল না একসময় কিন্তু তাকে বিপদগ্রামী এমন ভাবে করে যে সে রাহাজানি করছে সন্ত্রাসী করছে তার দ্বারা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 তো সেই জায়গায় আমি প্রথমে শাহ শাহ সাহেব যে কথাটা বলতেছিলেন উনি বেশ কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত কতগুলো বিষয়ে আমাদের সামনে তুলে নিয়ে আসছিলেন যে কি কি বাধার সম্মুখীন হয় এবং কে বাধাটা সৃষ্টি করছে তো সেই জায়গায় আমরা দেখব যে মানুষ যদি সেই খান হয় তাহলে খুব কাছে থেকে কিন্তু সে সুযোগ পাচ্ছে যেমন আমার সাথেই যে চলছে যাকে আমি খুব বুজম ফ্রেন্ড মনে করছি খুব কাছের বন্ধু মনে করছি से एक एमन मंत्रणा दीते जे मंत्रणा हमें सत्य प्रतिष्ठार बैरे चले विपदगामी होते खराब क्जे हमें लेगे जो परि आबा और पिता माता भाई बोन आत्मयन सब मध्य अंशीदार होते एरपर ज प्रसंगा आस अमिन नाफा सा तिफिलओक जदुटूना को विपदे फेलते जदुटूनाटा मन आो कर्थे एखे व्यवहार करते हल जो ओखनेणा दीचे सेना आने दूरे बैग थे पीछन थी आपके मार्ते जेम आज के दिन देखते देखते पाई जे से अनेक दूरे जेहतु भिलेज ग्लोबल तो अनेक दूर चोखे आड़े पृथिवीर अन्न प्रंत परिकल्पना ग्रहण करना आस्ते आस्ते देखा जा अपनी हमें सहजे बुझ्ते हैं फादे पड़े जा প্রোভন এটাকে আরো বলা যেতে বলে যে প্রলোভন প্রলোভন যুবকদের প্রলোভন দেখাই ধর্মোচ্চ মানে ইসলাম বিমুখ করা হচ্ছে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে ফিরে নেওয়া হচ্ছে দায়িত্ব পালন করার ক্ষেত্রে চাই সেটাই বাদত হোক অথবা একামতের দিন রাসুল সাল্লাহির অনুসরণ করা যে কাজটি সম্পাদন করতে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের তেইশ বছর সময় লেগেছে নবথে তেইশ বছরের মধ্যে রসুল্লাহ সাল্লাম যে যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করেছেন এটাও যেমন ঠিক অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাম হিজরতের রাত্রে যেখানে এমন কিছু শর্ত দেওয়া হলো যে শর্তগুলো নর্মালি যুবক সেখানে মেনে নিতে পারছিল না কারা তাদের তাজা যৌবন যুবক তাগড়া নজয় রক্ত গরম টকবক করছে এবং যুদ্ধের প্রস্তুতি নিয়ে তাদের যে কোনো সময় হতে পারে এরকম তারা হজরত আলীর রাজাল্লাহ লিখতে দিলেন যে তুমি লেখো মোহাম্মদ বিন আবদুল্লাহ মহম্মদ রাসুল্লাহ লেখা দরকার নাই উনি বললেন যে আমার দ্বারা সম্ভবই না আর হজরত উমর দাঁড়িয়ে কি বললেন যে হোজ তাহলে আপনি কি সত্য নবী না জান্নাত কি সত্য না আল্লাহ কি এক না আমরা কি মুসলমান না আপনি কিভাবে এসব মেনে নিচ্ছেন সব কিছু মাহানুষ তাদের সামনে হজম করলেন তাহলে কি হলো যে হজম করারও কিন্তু এখন লোক থাকতে হবে এবং যুবকদের তাকে ফেরত দিতে আর মদিনা থেকে যদি কেউ মক্কায় আসে তাকে ফেরত দিবে না তো এই শর্তটা তো মূলত আসলে কোনো শর্তই না যেটা রসুল বুঝেছিলেন ওহির মাধ্যমে সাহাবিদেরকে বোঝান কারণ মক্কা থেকে মদিনায় যাওয়া স্বাভাবিক কেউ কাফের থেকে মুসলমান হয়ে যাওয়া মূল আলোচনাটা ছিল যেটা আমরা আজকে যুবকদেরকে নিয়ে শুরু করেছিলাম আমরা শাহ কথা শুনবো সেটা হলো যে এই হক পথে চলতে গিয়ে আমাদের যুব সমাজ যে প্রতিবন্ধকতার মুখোমুখি হয় সেই ক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করবে আসলে এটি হচ্ছে অত্যন্ত একটি বিচক্ষণতা এবং দক্ষতা প্রকাশ করার ক্ষেত্র যে কখনোই হক বা সত্যপথে চলতে গিয়ে ওই যে যেটাকে আমরা বলি আবেগী হয়ে যাওয়া সেন্টিমেন্টাল হয়ে যাওয়া অথবা এমন কিছু ঘটিয়ে ফেলা অথবা এমন কাজ করা যেটা ইসলাম অনুমোদন করে না এবং ইসলামের যে মৌলিক আবেদন মূল আবেদন যেটি যে শান্তির ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম সহমর্মিতার ধর্ম ইসলাম এটি কখনোই জবরদস্তি অথবা জোর জবরদস্তির দিন নয় এই বিষয়ে অবশ্যই যুবকদেরকে সচেতন থাকতে হবে ইসলামের মৌলিক শিক্ষা যখন যুবকদের ভিতরে আসবে তখন তারা স্বাভাবিকভাবেই এই সত্যটি তারা উপলব্ধি করতে পারবে এবং মানব কল্যাণের দিকে বেশি তারা আত্মনিয়োগ করার সুযোগ পাবে আর এটি আল্লা সুবাহানুয়া তালার কাছে আমাদের কামনা যে আল্লাহবাক আমাদের যুবকদেরকে ধৈর্যের সঙ্গে সত্যের উপরে দিনের উপরে কাজ করার তৌফিক দান করুন আমি আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে एवं विज्ञ आलोचक बृंद के विशेष भाव धन्यवाद मुबारकबाद जानिए पर्वर एखने समाप्ति घोषणा करबरक